আজ আজ কথা হবে শিলাম যে বিষয় হবে তো নিজেকে প্রস্তুত করিনি যা মনে পড়বে মুখে আসবে এর মধ্যে যদি কিছু ভুল ঝুটি আপনারা দয়া করে আমাকে মরজনা করবেন হচেন হচ্ছেন কৃষ্ণ প্রেম বৃক্ষা মূল মনে শীত চরিতা অমৃতায় চৈতন্য বৃক্ষ বর্ণনা আছে কি বলে রূপক উপমা আছে যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বৃক্ষ মত সেই বৃক্ষ কৃষ্ণ প্রেম থেকে সেই প্রথম বৃক্ষ আছে শ্রী মাধবেন্দ্র মানে ওই কৃষ্ণ প্রেম যে সেই চান মহাপ্রভু এই জগতে প্রচার করেছে। সেটা আগে ছিল না কিছু ছিল না অনিত চিং চিরা কুণ্য বলা ভিম হরিপুর সুন্দর জুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কদ সফুত বা শচি নন্দন এই বাপোস্বামী সকল ভক্তদের আশীর্বাদ দেন এবং ক্রিস স্থাবী রাজ গোস্বামী সব চৈতন্য কে আশীর্বাদ দেন যে সেই সচি শ্রীকৃষ্ণ চৈতন্দ্র মহাপ্রভু সকলে হৃদয়ের মধ্যে হবেন এবং সকলকে আশীর্বাদ দেবেন সেই সচি নন্দানা শ্রীকৃষ্ণ চৈতন্দ্র মহাপ্রভু খেয়ে আছে এই উত্তর প্রশ্নের উত্তর সারা শ্রীচৈত বিষয় আছে তো মহাপ্রভু কি দিলেন কি জন্য আমরা মহাপ্রভুকে মহাপ্রভু বলে প্রভু প্রভু মানে কৃষ্ণ সেটা কৃষ্ণ না কৃষ্ণ হচ্ছেন প্রভু এবং মহাপ্রভু প্রভু তো মানে মহাপ্রভু কৃষ্ণ মহাপ্রভু আছেন কিন্তু বিশেষ করে আমরা শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মিশ্র এবং পুরুষ শিদেবের আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সম্বোধন করে কেন কেন মহাপ্রভু ইনি হচ্ছেন মহাপ্রভু কারণ তার অবদান অশোক অনুক মহান প্রভুমনে কৃষ্ণ স্বয় জগতে আশন যদা হি ধর্ম গ্লে ভাব ভারত আভ্যুৎন আধর্ম সৃজামে অহম ফরিদরাধুন বিশয় দুষ্ ধর্ম সংস্থায় সম্ভব আমি ইগে ই কৃষ্ণ স্বয়ং আসেন এবং অনেক অবতার রূপে আসেন মৎস্য কুর্ম পরাহা নারসিম বামন পরাশুরাম ইত্যাদি অবথা গণ আসেন এবং তারা সকলে প্রভু বলে আমরা সকলে দাস সব জীব হচ্ছেন দাস এবং কৃষ্ণ হচ্ছেন প্রভু যা সে ধর্ম আছে প্রভুর সেব কর তো এইসব অবথা এবং কৃষ্ণ স্বয়ং অবতারের অবতারই কৃষ্ণস্থু ভগবান স্বয়ং ধর সকলে প্রভু তো সেইতান্য মহাপ্রভু হচ্ছেন গোভন অবথা কারণ তিনি প্রভুরূপে আসেন তিনি আসেন তার বিশেষ অবদান আছে যে সমাপত মন থাল রস্ব ভক্তি সুয় ব্রহ্মার একদিনের মধ্যে ভগবান কৃষ্ণ স্বয়ং রূপে আসেন এবং তা আবির্ভাব এবং ভাব একটু পরে কলিযুগে তিনি আবার আসেন গৌর রূপে যে গৌড় সেই কৃষ্ণ তো এই অবতারে গৌর অবতার অবতারে সা এই অবতারে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেন কি রকম কৃষ্ণ ভক্তি প্রচার ব্রজ ভক্তি ব্রজ ভক্তি প্রচার বিশেষ করে অনথজওয়ালা রস অনথ রাসা মানে উজ্জ্বল ভক্তি রস অর্থাৎ গোপীদের জন্য ব্রজ ব্রজ গোপীদের জন্য ও ভক্তি যা আছে কৃষ্ণের জন্য বিশেষ এবং বিশেষ করে গোপী এবং বিশেষ করে রাধা বিরহ ভাব তো এই প্রচার করেন মহাপ্রভু আপনার সকলে জানেন যদি গণ না হইত কি মানে হইত যদি গণনা হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেয় রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানতো খে মধুর বৃন্দ বিপিন মাধুী প্রবেশ ছাত্রী সাের ভকতি শকথি হৈত খা এই হচ্ছে মহাপ্রভু অবধান প্রেমা মহাব ন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়ৃষ্ণয় কৃষ্ণ চৈতন্য না গৌর ছু এই রূপে অকৃষ্ণবর্ণ কৃষ্ণবর্ণম ষ্ণ শ্যাম রূপ হচ্ছেন না শ্যামসুন্দর রূপে আসল এবং সেই জিনিস যে অন অবতা কৃষ্ণ পর্যন্ত আর কোন অবথা প্রদান করেন নাই সেই দুর্লভ প্রেম ভক্তি ব্রজ ভক্তি প্রদান করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই হচ্ছে মহাপ্রভুর বৈশিষ্ট্য তার এই ব্রজ ভক্তি গোপীদের ভক্তি রাধা বিহা ভক্তি প্রচার করেন নাই প্রচার করেন নাই কেউ এবং সেই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 তো এই ভক্তি দুরলাভ আছে যে চৈতন্য মহাপ্রভু প্রচার করেন শুধুমাত্র এই জগতে দুরলাভ নয় সেই জগতেও প্রাকৃতিক জগতেও দুরলাভ আছে তো কত দুরলাভ আছে শুধুমাত্র চৈতন্য মহাপ্রভু স্বয়ং সুরূপ দামদা রায় খুব কম লোকজন রূপ গোস্বামীছেন মহাপ্রভুর কি বস্তু আছে আগে একটু আগে একজন আসলেন মাধবেন্দ্র ফরিফাদ এবং তিনি প্রথমে এই জড় জগতে এই ব্রহ্মার দিনের মধ্যে প্রথমে ও ব্রজ্য বিরহ ভাব ভক্তি প্রকট করেন তিনি প্রচা ও করেন কিন্তু বিশাল রূপে প্রচার করেন নাই তিনিও ব্রজ প্রেম ভাব ভক্তি প্রচার করেন সেটা আমরা বুঝতে পারি কি করে বুঝতে পারে। যে চৈতন্য মহাপ্রভু তার ব্রজধাম কমনের সময় সাক্ষাৎ করেন এক ব্রাহ্মণের সাথে তো মহাপ্রভু প্রেম ভাবে নৃত্য করেন মহাপ্রভু সব জায়গায় ব্রজ প্রেম দেখে মোহিত হয়ে কারণ এই বিশেষ করে এখানে পশ্চিমবঙ্গ বাংলাদেশে উড়িষ্যা বৃন্দাবন তো এইক লোকের বুঝে আমরা যদি কল কার কীর্তন করে নিয়ে অপকীর্তন করে তো কীর্তন মহাপ্রভুর কীর্তন কিন্তু মহাপ্রভুর আবির্ভাবের আগে সেই রকম প্রেম নৃত্য সম্বন্ধে কারো কিছু জ্ঞান অনুভব ছিল না এবং সবাই মহাপ্রভু প্রেম নৃত্য দেখে আশ্চর্য লাগে মহাপ্রবুর সময় তিনি যখন একবার যখন এই জায়গায় প্রেম করেন তো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 তো এ থেকে আমরা বুঝতে পারি যে মাদবেন্দ্র ফুরিপাদ প্রথম ব্রজ প্রেম প্রচারক ছিলেন এই জড় তার আগে নিম্বাখা ছাড়েও ব্রজ প্রচার করেন কিন্তু বিশেষ করে গোপীদের বিরহ ভাব এবং অনুথল এর সম্বন্ধে আর কেউ প্রচার করেন নাই এর আগে তো মা দেবেন্দ্র পরিপাতচারক ছিলেন। কিন্তু তিনি করেছেন কিন্তু মহাপ্রভুর মতন নাই তার অনেক শিষ্য ছিল তার মধ্যে এক ছিলেন আচার্য এবং আজকে শান্তিপুরে মাধবেন্দ্র মাধবেন্দ্র ফুরিফাদ শান্তিপুর ধাম এসেছেন মহাপ্রভুর আবিভাবের আগে এবং তিনি অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়েছেন তো অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু অবস্থা সদাশিবের অবস্থা কিন্তু জগতে জৈষ্টিতে তিনি এক ব্রাহ্মণ ছিল স্মার্তা ব্রাহ্মণ এবং যে তিনি এক অজ্ঞাত সনিয়াসী থেকে দীক্ষা গ্রহণ করেন সে তো ভ্রমণ সমাজে বিচারে অনুচ্ছেদ ছিল আচার্য তো স্মার্থ খুলে বিধিনিষেধকে কিছু দাম দিলেন তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশা এবং স্বতন্ত্র ইচ্ছায় তিনি ভগবান হলেও জগৎকে শিক্ষা দেওয়া জানলেন মাধবেন্দ্র ফুরিফাদ থেকে বৈষ্ণবী দীক্ষা গ্রহণ করেন তো মাধবেন্দ্র ফুরিপাদ কয়েকজন শিষ্য ছিল অনেকজন শিষ্য ছিল যার মধ্যে নিত্যান ঈশ্বর ফরিকে ধন্য করেলেন শ্রী শ্রীচন্দ্র জগৎগুরু গৌর মহাপ্রভু তো মা দেবেন্দ্র ফুর অনেক উচ্চস্থরের শিষ্য হইলেন তবু ঈশ্বর ফুরের ভাগ্য ছিলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য কে দীক্ষা প্রদান কর এবং এইভাবে ঈশ্বর ফরিকে ধন্য ঈশ্বর ধন্য সাধারণ এইভাবে বোঝা যায় যে দীক্ষা গ্রহণ করেন তো সেই দীক্ষা নেওয়ার থেকেই ধন্য হয় আমি প্রপাদের থেকেই তার কৃপায় দীক্ষা গ্রহণ করেছি প্রপাদ আমাকে ধন্য করলেন নাই তো যে আমি প্রভুপাতকে ধন্য করেছি সেভাবে মনে কর অপরাধ হয় কিন্তু সরস্বতী ঠাকুরের কথা আছে যে ঈশ্বরী ঈশ্বর ফুরি কে ধন্য করিলেন শুধে ধন্যর ফুরি ধন্য হইলেন মহাপ্রভুর তার থেকেই দীক্ষা গ্রহণ করে থাকে তো কিভাবে ঈশ্বর পুরী এই ভাগ্য প্রাপ্ত হইলে যে নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্র পুরী ফা দেশ অদ্বৈত আচার্য অনেক মহান বৈষ্ণব ছিলেন যে মাধবেন্দ্র ফুরের শিষ্য ছিলেন তো যে এইতো ঈশ্বর ফুরিফা মাধবেন্দ্র কালে. অন্তিমকালে অঙ্গ সেবা সব অঙ্গ সেবা করেন পরিষ্কার করা পর্যন্ত শ্রী ঈশ্বর পুরী নিঃসংখোচ তা গুরুদেব সম্পূর্ণ সেবা করেন এবং সেই জন্য পুরী থেকে আশীর্বাদ প্রাপ্ত হইলেন মহাধন্দ হওয়া প্রদান করত তো মা দেবেন্দ্র পুরী মানে বলাম যে তার অন্তিমালে মানে তার আগে মা দেবেন্দ্র পুরী লীলা লীলা করেন যেন অসুস্থ দুর্বল ছিল বুঝতে হবে যে বৈষ্ণব দেব দেভাগ্য শোক ইত্যাদি হয় না যত দেখো বৈষ্ণবে ব্যবহার দুগ নিশ্চয় জনেহ তাহা ফরানন্দ সুখ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 সাধারণ বুদ্ধির দ্বার খুব বড় বড় মনীষীগণ বুদ্ধিজীবীর বৈষ্ণবে বুদ্ধি। তো যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ বৈষ্ণবের তো কখনোই দুঃখ হন না ধর সর্বদাই ফরানন্দ সুখে নিমগ্ন কিন্তু তাদের উম ফরানন্দ ভাবে তারা কখনো কখনো দুঃখী যেমন দেখে যায় যেমন মহাপ্রভু স্বয়ং যেমন রামচন্দ্র ভগবান স্বয়ং রাম তো প্রায় দুঃখময় আছে না রামচন্দ্রীলা কিন্তু সেই দুঃখ হচ্ছে সুখ এই সব কথা বুঝতে পারে না তো কিভাবে আধ্যাত্মিক জীবনে আধ্যাত্মিক ক্ষেত্রে সুখ এবং দুঃখ উভয় হচ্ছে প্রেমানন্দ এবং এই জড় ক্ষেত্র সুখ এবং দুঃখ উভয় হচ্ছেই দুঃখ তো মা দেবেন্দ্র তার অন্তিম কালে খুব শোক প্রকাশ কর যে আমি এই কোন দেহত্যা করছি দেখো করব সামনে এবং আমি কৃষ্ণকেই পাইতাম না তো এইভাবে শোক প্রকাশ করে তার অন্তিম কালে তিনি তো ঈশ্বর হলেন পরম বৈষ্ণব এবং তিনি বুঝতে পেরেছেন যে এই হচ্ছে আমাদের গুরুদেবের প্রেম বিলা এবং সেই জন্য তার মন মোহিত ছিল না এবং তিনি সুষ্ঠু ভাবে তার গুরুদেবের মাধবেন্দ্র ফুরি ফাঁদে অঙ্গ সেবা করেন্কার করা পর্যন্ত সবকিছু করে কিন্তু আর একটা তথাকথিত শিষ্য ছিল মাধবেন্দ্রপুরী ফাধে রামচন্দ্রপুরী তার নাম ছিল সেই তথাকথিত শিষ্য তো সেই তথাকথিত শিষ্য মাধবেন্দ্রপুরী ফা দেলাপ শুনে তো মাধবেন্দ্রপুরী ফাঁদকে শিক্ষা দিতে চাইছিল তার এত সাহস ছিল মাধবেন্দ্র ফুরী উপকার জন্য রামচন্দ্র মাধবেন্দ্র এই কন তোমার দেহ ত্যাগ হবে তো এইরকম শোক হাওয়ার উচিত না ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না না কাঙ্ তো নির্বিশেষ ব্রহ্ম জ্যোক্তি পর ধ্যান করো তো এই কথা শুনে মা এই তো ক্ষুদ্ধ হইলে যে তিনি বলেন যে আমি আমি অত দুঃখী আছি যে আমি কৃষ্ণকে পাইলাম না এবং এই মূর্খে আসছে আমাকে শিক্ষা দিতে দিতে যাও। তো এই অপরাধ থেকে রামচন্দ্র পুরীর নিন্দ স্বভাব এত বলেছিলেন যে পরে তিনি চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং নিন্দা করেছে। এবং ঈশ্বর পুরীর ভাব এই তো ছিল যে তার গুরু সেই করা চৈতন্য মহাপ্রভুকে দীক্ষা দেওয়ার জন্য তো মাদেবেন্দ্র পুরি সম্বন্ধে মুখ্য পৃথান আছে।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 সাতজন থেকে সাতজন থেকে বেশি নয় সাতজন ছিল যে তিনি কারো থেকে কিছু বৃক্ষ করেন নাই অজাচের বৃদ্ধি মনে যাচ না করলে কেউ যদি মা দেবেন্দ্রপুরী কিছু দিলেন খাওয়ার জন্য তিনি খাইলেন নয় উপবাস করেন মাধবেন্দ্র একলা পরে তার অনেক শিষ্য ছিল কিন্তু সেই সময় তিনি এক ছিলেন ব্রজ ধামে ব্রজ ধামে তিনি একলা একক ভাবে পরিভ্রমণ করেন এবং তিনি সন্দেহ দেখে এই গাছের ছায়াতে বসে গেলেন হরিনাম করার জন্য তো সেই দিনে কেউ কিছু মা দেবেন্দ্র পরি কিছু দিচ্ছেন না তো সন্তুষ্ট ছিল কিছু খেলেন না সারাদিন কিন্তু নাম যা করে থাকে পুরো সন্তুষ্ট ছিল তো সেই সময় এক খুব সুন্দর বালক এসেছে তাই বালক কালো ছিল খুব সুন্দর একটা বালক এসেছে এবং মা দেবেন বলেন যে কি ধর্ম আছে আমার নিয়ম আছে যে নেই নেই এই বলেন যে এই দেশে রীতি আছে যে কেউ উপবাসই থাকে না এবং কেউ যদি কিছু না পায় আমি নিজেই দিই কিছু খাওয়া তো মা দেবেন্দ্র পুরী জিজ্ঞেস করেন তো করে জানলো যে আমি উপবাস করছো তো ও জলে বলছেন যে না ও গ্রামের মহিলার জল আনতে গেছে এবং দেখেছেন যে আপনি এখানে এখানে আছেন কিছু ভিক্ষয় করেন নাই তো সেই জন্য আমাকে কিছু দুধ দিয়েছে তোমাকে দেওয়ার জন্য তো একটা কলস কি বলে হাড়ি মাটি হাড়ি দিয়েছে ফুড়ে দুদে. দুধে এবং সেই বালক মহাদবেন্দ্র ফুরীকে বলেছেন যে ওই দুধ খাও আমি একটু পরে ফিরে সেই খলস নিয়ে যাওয়ার জন্য তো মা দেবেন্দ্র সেই দুধ পান করেন এবং সেই শ্যামবর্ণ সুন্দর আকৃতি বা দেখেন তো সেই বালক আবার আসবে আবার আমাকে বলছে কিন্তু আসিনি তো মা দেবেন্দ্র পুরীর ছিল দিন রাত হরিনামে নামে থাক তো রাত্রে তিনি এইভাবে জপ করেন কিন্তু রাত্রের শেষ দিকে তিনি একটু ঘুমিয়ে ফেলেছে এবং স্বপ্নায় দেখলেন যে সেই বালক আসছেন এবং এই বা যে তোমার আসার জন্য আমি অনেকদিন থেকে উপেক্ষা হচ্ছি আমি ওই পাশে জঙ্গলের মধ্যে আছি আগে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 মানে ওই সব পূজার এই সব গ্রামবাসীরা সব ফাল আমি এখানে জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে অনেক দিন আছি এবং খুব খেতে লাগছি কষ্ট পাচ্ছি তোমার জন্য আমি অপেক্ষা তোমার আসার জন্য আমি অনেকদিন এখানে উপেক্ষা করছি কারণ আমি চাই যে তুমি আমার সেই করবে তো সেই সময় মা দেবেন স্বপ্ন ভেঙে গেল তার নিদ্রা ও ভেঙ্গে গেল আর দেখলেন যে প্রাত সময় আসছে অরুণোদয় হচ্ছে এবং তিনি কিছু সময়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 ব্যবহার ছিল না করি কে আদেশ দিয়েছেন সেই জন্য মা দেবেন্দ্র পুরী ওই ফাঁসে গ্রামে প্রবেশ করে গ্রামবাসীদের বলেন যে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 কৃষ্ণের জন্য তো তার খুব ছিল কথা শুনে এবং তার খুরাল ইত্যাদি জিনিস লেখে জিনিস নিয়ে আহ মধ্যে ওই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 ভালো ভালো জিনিস রান্না করেন এবং কিছু লোকজন কিছু অর্থ দিয়েছেন মন্দির নির্মাণ করার জন্য নির্মাণ করার জন্য তো এইভাবে আর দুইজন পূজারী বেঙ্গালী পূজারীকে সেই ভাই লাগেছেন মা দেবেন্দ্রপুরী এবং এইভাবেই গোপাল পুনর স্থাপন হলো গোবর্ধনের উপরে তো এইভাবে খুব ভাবে গোপাল হয়েছিল কিন্তু আবার সেই গোপাল স্বপ্ন রূপে মহাদেবেন্দ্রপুরীকে বলেছেন যে তো আহ আমার এই শিবা স্থাপন স্থাপন করার সময় তো আমাকে অনেক খলাশে জল দিয়ে আমাকে স্নান করাইছেন এবং প্রতিদিন পূজায় আমার অভিষেক করা হয় তবু এইখানে খুব শরীরে খুব গরম লাগছে কারণ আমি অরক্ষিত ভাবে অতদিন ছিল তো গোপাল আসেন যে আমার পুরি থেকে পুরি ধাম থেকে তো ব্রজ থেকে পুরি অনেক দূর আছে এখন প্রায় দেড় দিন লাগে ট্রেনে কিন্তু সেই সময়ে ট্রেন যাওয়া ছিল ট্রেন তো ছিল তো সেই সময় যাত্র যাওয়া হয় এবং সেই সময় আহ মুসলমানদের রাজ তো ছিল পথে অনেক ডাকাত ছিল তো খুব কষ্ট যাওয়া খুব ষ্ট এবং বিপদ পড়ত মা দেবেন্দ্র গোপালের সেই বখরের জন্যে এবং চলে গেছে তো সন্ন্যাসী ছিল তাকে ফসে ছিল না এবং চন্দনের ধাম চন্দনের দাম খুব বেশি আছে কি করে ওই চন্দন কিনবেন কিভাবে এই তো দূরে নিয়ে আসবেন কি করে অত দামি জিনিস নিয়ে আসতে পারবেন কারণ অনেক ডাকাত আছে চোর আছে তো সেই সব মনে না করে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 তো চলে গেলেন তো ফট ছিল যমুনা ফটে তারপর প্রয়াগ থেকে গঙ্গার ফট এবং গঙ্গা ফট তো উত্তরবঙ্গে তারপর এই দিকে ভগীরথের ভগীরথ মহারাজের ফট হচ্ছে গঙ্গার ফট তো এইভাবেই মহাদেবেন্দ্র পুরী ফাদ শান্তি পরে আসলেন শান্তিপুর তো গঙ্গার উপরে আছে এবং এইভাবে মহাপ্রভু তো সে ছাত্র ভোগে গঙ্গা পা কর এবং সেখান থেকে ওই সমুদ্র তীরে নিকটে যাওয়া সেই ছিল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 মায়াপ থেকে পুরি যাওয়া পথ তু রেমুনা দিয়ে লোকজন যা গেছেন যাত্রী ছিল ফুরি ধামেছেন জগন্নাথের দর্শনের জন্য তো পথের মাঝখানে এখন তো পথ তো ওই ন্যাশনাল হাইওয়ে একটু সাইডে চলে যায় ভালোই সাদে সেই সময় ফাঁচা রাস্তা ছিল ফাঁকা রাস্তা তো ছিল না সেই সময় ফত মানে ফত গোপীনাথ দিয়েছে গোপীনাথ এই কন্ঠার নাম হচ্ছে কীর ছোড়া গোপীনাথ সেই সময় তো শুধু গোপীনাথ ছিল তো আপনারা সবাই জানেন তো কি করে কে ছোড়া হারি তার নাম প্রসিদ্ধ যে মাধবেন্দ্রপুরী রেমুনা থে রেমুনার ইতিহাস আছে যে রামচন্দ্র ভগবান সেখানে গেলেন এবং সেখানে তিনি কৃষ্ণ বিগ্রহ স্থাপন করেন তো মাধবেন্দ্র পুরী ফাট গোপীনাথের শিব দেখে খুব প্রসন্ন হইলেন সেখানে এক বিশেষ আইসেম ছিল কোপিনাথ কোপীনাথের ভোগ খাদ্য দ্রব্য ছিল এক বিশেষ ভোগ ক্ষীর কোপিনাথের ক্ষীর দুধ খেয়ে অনেক সিদ্ধ করে খুব घन हो जाए खूब मिस्टी आज सुदु क्षेर देखे माधवेंद्र फुर मन इच्छा उठे से कारण तरह अजाचित बीच छोड़ কাউকে কিছু বিক্ষা করেন নাই কিন্তু তার মনে আসলো ইচ্ছা যে আমি যদি আমার গোপালের জন্য প্রস্তুত করতে পারতাম তো সেই চিন্তন তার মনে এসে তিনি নিজেকে তিরস্কার করেন যে ইন্দ্রিয় সুখে জন্য আমি সুস্বাদু প্রসাদে সাই আসলে তার ইচ্ছা ছিল শিবা জন্ম কিন্তু তিনি নিজেকে এইভাবে তিরস্কার তো রাত্রেই মন্দির বন্ধ হল। গোপীনাথের শায়নে পড়ে এবং মাধবেন্দ্র পুরীপাত তো বাজারে বসে নাম জপ করে এবং আগের সময়ের মতো ব্রজে ওই সময় যখনই ওই গোপাল তার স্বপ্নায় আসেন তো এইভাবেও তিনি নাম জপ করতে করতে শক্তি দ্বারা প্রভাবিত হয়েছিল এখন খুব ভূ হচ্ছে ওই পূজার যে গোপীনাথের পূজারের স্বপ্নায় এই গোপীনাথ আসেন এবং বলেন যে দেখো তো ভোগ যা আমাকে নিবেদন করেছে তা কি বলে বাথন কি আমি রেখেছি তুমি দেখতে পা আমি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 মধ্য রাত্রে উঠলেন স্নান করে ঠাকুরের গড়ে প্রবেশ করে দেখেন যে গোপীনাথ চুরি করেছে। মনে এক ভাষায় রাখলেন মাদবেন্দ্র ফুরের জন্য তো সেইটা নিয়েই উপজারী তো বাজারে গেলেন এবং খুব জড়ি বলেন মা দেবেন্দ্র পুরী মা দেবেন্দ্র পুরী আছে কোথ ভাগ্য আছে আপনা যে ভগবান সয়াম আপনার জন্য খি ছড়ি করেছেন তো মা দেবেন্দ্র পুরী সেই খিয়া একটু খাইছে তাপ মনে করলেন যে এই সকলবেলা ওইসব বিস্তারিত হবে যে ভগবান আমার জন্য করেছে সেই জন্য শীঘ্রই সেই স্থান থেকে প্রস্থান করেন এবং ফুরি ধাম গেছে কিন্তু তার ফুরি ধামে পৌঁছানো আগে তার নাম জশ কীর্তি পুঁচে গেল এবং সবাই মনে সব ভক্ত সব ফুরি বাসীদের সব জ্ঞান ছিল যে মা দেবেন্দ্র ফুরি বড় ভক্ত মুজ ছুরি করেছে তার নাম যশ তার আগে গেছে তো মহাদেবেন্দ্র পুরী থাকতে চাইলেন না কারণ নিজে নাম প্রশংসা করা আমার জন্য ছন্দন নিয়ে আসো তো মা তো সব বড় বড় লোকে বলেন যে গোপাল আমার জন্য চন্দন আদেশ দিলে। এবং সব লোক এত প্রসন্ন হইলেন মা দেবেন্দ্র পুরী প্রগাঢ় প্রেমে থেকে যে এই বিনামূল্যে তার অনেক মূল্যবান ছন্দন দিয়েছেন এবং সববি বস্ত্র করেন যাতে কেউ কিছু ঘর নেবেন না কিছু দিয়েছেন যে কেউ ছুরি করতে পারবে না সবই বস্ত করেন তো এইভাবেই মাঝেবেন্দ্র পুর সব ছন্দন নিয়ে আহ ফিরে চলে গেলেন ব্রজ ব্রজে মানে আবার রেমুনা দিয়ে তোর রেমুনাথে আবার স্বপ্নে গোপাল উপস্থিত হইলেন মহাদেবেন্দ্রপুরী কে আদেশ দিলেন যে আমি গোপীনাথ থেকে অভিন্ন তো এইখানেই থাকো এইক গ্রীষ্মকাল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 যাদের বাস্তব প্রেম আছে না। জন্য মনে করে আমার সেই বাকর হবে কষ্ট ইত্যাদি থাকলেও আমাকে সেই বাক হবে এই কথার আদর্শ হচ্ছেন মাধবেন্দ্রীপাদ এবং আজকে আমরা বিশেষ করে মাধবেন্দ্রী পাদের তার কৃপার জন্য আমরা প্রার্থনা করি হরে কৃষ্ণ তয় করে কৃষ্ণ কৃষ্ণ কথা বলেন না আমিও কথা বলবো না শেষ হয়েছে সমাপ্ত হয়েছে হরে কৃষ্ণ কারো প্রশ্ন আছে কি প্রশ্ন আছে নাকি প্রেমে হাত উঠাচ্ছেন না প্রশ্ন আছে না ক্লান্ত আছে কারো প্রশ্ন নেই প্রশ্ন আছে আমরা কি করে সেই রকম প্রেম পাবো মাধবেন্দ্র ফধবেষ নিত্রীত বিভু ঈশ্বর ফরি খে ধন্য খরে লি চেতন্য জগদ্গু গৌর মহা প্রভু শ্রীকৃষ্ণ চেতন্য রূপানোগ্র জনের জীবন হরে কৃষ্ণ শ্রী মাধবেদ্র ফুড়ি ফাদ জয়